আমাদের জীবনের দুনিয়ার জীবনটা স্বল্প সময় জন্য আল্লাহ আমাদের দুনিয়াকে কাটাইছেন আমরা সবাই চলে যাবো আমরা সবাই করছি যার জীবন আছে একটা মৃত্যুর সাথ কাটতে হবে আর আমরা দেখছি ওখানে সবাই চলে যাচ্ছে এটা সুরক্ষায় জাগানো বসবাসের জাগানো এখান থেকে শুধু আমরা পাঠ করছি আমরা মোটামুটি এখন আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা জানার জিনিস সেটা হচ্ছে যে আল্লাহ দুনিয়াকে ফাটাইছেন এই জন্য এই অল্প সময় আল্লাহ আমাদের দান করছেন সেই উদ্দেশ্যটা জানি আর সেইটা যদি আমরা বুঝি আর সেটাকে আমরা পূরণ করতে পারি তাহলে সবচেয়ে আল্লাহ দুনিয়াকে শান্তির ফেসলা করবেন আল্লাহ শান্তি দান করবেন ইজ্জত সম্মান আর মরার যে জীবন সে জীবনের কোন শেষ নেই অনন্ত অসীমকালের জীবন সেই জীবনের সেই জীবনের সফলতা সম্পূর্ণ নির্ভর করবে এই অল্প সময় স্বল্প সময় আমরা কিভাবে এই সময়টা যদি যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে হবে অন অন্ত অসমকালে আমরা শান্তি হয়ে আর যদি সেটা আমরা সম্ভব ঠিকঠাক কাটাইতে না পারি মরার পরে অন সে সম্বন্ধে আল্লাহ কোরআনে দশ আর দুর্গ সম্বন্ধে খুলে তুলে দায়ন করতেন দুর্গ সম্বন্ধে বলছেন যেটা ভয়ঙ্কর আজাদের জায়গা আগুন হবে সে গ্যাসটা যদি আসমানের দুনিয়া রাখা হয় আসমানের মধ্যে রাখা হয় আর এটার মোকাবেলা হচ্ছে বৃহস্পতি আল্লাহর গেস্ট হাউস অফিসখানা এখানে গেলে মানুষের প্রত্যেকটা মানে আশাকে প্রত্যেকটা হাউসকে পূর্বা করে থাকে যে সবাই যৌবন তাকে ভালো পায় কেউ ঘোরা হইতে চায় না দুই দুনিয়াতে এটা সম্ভব না সমস্ত দুনিয়া মিলে একজন কাউকে যৌবন দান করতে পারবে না দেখতে থাকলে তাকে ঘোরা হইতেই হবে বুড়ি হইতেই হবে কিন্তু বহস্ত আল্লাপাদ যখন দান করবেন প্রত্যেকটা অপরোশিয়া যারা বেহস্ত দাখিল হবে তাদের এমন যৌবন দান করা হবে যে যৌবনের পরে আর কোন ওইখানে শান্তি দেওয়া হবে শান্তির পরে আর কোন অশান্তি নাই হ্যাঁ স্বাস্থ্যের পরে আর কোন নাই জীবনের পরে আর কোনো মরম নাই বহসে আল্লাহ দুইটা বয়ান করে রাণে যে চোরা সম্বন্ধে বলা হয়েছে কোন নাই আল্লাহ করে দিয়েছেন যে দুজনের অমৃত থেকে বেঁচে গেল আর যে ব্যবস্থা হয়ে গেল তো কাজ সফল কাম কারণ আল্লাহ আমাদের খালিদ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের পালন কর্তা আল্লাহ আমাদের সুখ শান্তি হ্যাঁ স্বাস্থ্য বিমারি সুস্থতা সুস্থতা একমাত্র সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তারা করতে পারে না এই আমরা করি আল্লাহ জীবনে শান্তি পেয়ে যাবো সফল কাম হয়ে যাবো সেটার জন্য আল্লাহ দ্রুত বন্দোবস্ত করেছেন একটা নবীদের কাটাই নবীর গাইডেন্স ছাড়া নবীর হদায় মানুষ দিনের উপরে চলতে পারবে না সেই জন্য প্রথম মানুষ নিয়ে আসবেন আল্লাহ তরফ থেকে নদী বানিয়ে খবর দেন আল্লাহ থেকে খবর মানুষ থেকে একটা পৌঁছান এখন বলা আর আসমানি কিতাব আল্লাহ নাজিব করছেন কিছু বড় কিতাব কিতাবের মধ্যে সবচেয়ে ফাইনাল কিতাব হচ্ছে উপরান্তিকে আমাদের জীবনের উদ্দেশ্য আমরা জানতে পারবো জীবনটা কিভাবে কাটাতে হবে সেটা জানতে পারবো এবং সেটাকে মেনে চললে আল্লাহ দুই নিয়ে সফলতা দান করবে আল্লাহ যে আমাদের এসে মেহরবান যার দ্বারা শ্বাস নিব পানির দরকার হবে যার দ্বারা আমার আমার হবে যা কিছু আমরা জানতাম না আমাদের যা কিছু দরকার সবকিছু পাক আমাদের দুনিয়াতে একার আগে বন্দোবস্ত করে রাখতেন ঠিক সেইভাবে জন্য যে রাস্তায় চললে আল্লাহ রাজনীতি হয়ে তারা করবেন আল্লাহ দ্বারা আর জীবনের উদ্দেশ্য যেগুলো আল্লাহ কোরআনে ব্যায়ন করছেন আল্লাহ প্রশ্ন করে কারণ এই দুনিয়ার কিছু জগতে সবকিছু সন্দেহ পানি খাওয়া যা সব মানুষের সেবার জন্য মানুষের স্বপ্নতার জন্য আল্লাহ আর মানুষকে কয়েকটা বিশ্বের উদ্দেশ্যে আল্লাহ এখন জীবনের উদ্দেশ্যটা কি সবচেয়ে পয়লা জিনিস হচ্ছে আল্লাহকে কিনা যে আল্লাহকে কিনবে সে আল্লাহকে মানবে আল্লাহকে মানবে সে দুনিয়া শান্তি পাবে তার জন্য কি করতে হবে তাও শিখিয়ে গেছেন বাচ্চা দুনিয়াতে আসার পরেই প্রথমে তার কানে যা বলতে হবে সেটা হলো আজান আসার দিক সাথে সব মধ্যে এখনো বোঝার শক্তি আসে নাই আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে নাই কিন্তু তার কানে কেন বলা হয় আজকে বড় বড় ডাক্তারটাও এটা মেনে নেয়া বেবি বাচ্চার উপর এটা বড় আসর করে কি বলা হয় কানে আল্লাহ যে বড় বলা হয় যে তুমি দুনিয়াতে আসছো দেখবা আসমান অনেক বড় জমিন অনেক বড় পাহাড় বড় বিল্ডিং বড় অনেক কিছু বড় তোমার দেখা যাবে সব কিছু আল্লাহ বড় আল্লাহ জানতে চাই আমরা দেখি একটা সুন্দর বিল্ডিং দেখলাম হাইস্ট বিল্ডিং দুনিয়ার এইটা কে ডিজাইন করতে আর্কিটেক্ট আর্কিটেক্টটা কত এক্সপার্ট এটা তার যে আন্দাজ করা যাবে সেটা সম্বন্ধে মিশাল হিসাবে বলা হয় আল্লাহর বলে যে অনেক কৃষ্টি সৃষ্টি করে তার মধ্যে একটা সৃষ্টি হল নুরানি সেরেস্টাদেরকে বলা হয় সেরেস্ট আল্লা ফায়া করছেন প্রত্যেক দিনে আল্লাহর হুকুম নিয়ে বয়াতুল্লা আসমানের মধ্যে বলা হয় সেটা প্রিয়ত আসে শরীরে আল্লাহর ঘরে আসে তো আপ করিয়া সমস্ত দুনিয়াতে আল্লাহ সেই সময় নিয়ে চলে যায় সত্তর একদিন আসবে এর পরের দিন আরো নতুন ভাজার আসবে এর পরের দিন আরো নতুন আসবে চারজন বড় একজন হচ্ছেন আলগাইল আলাইলাম আলরাইল সম্বন্ধে আছে যে ওনার সামনে সমস্ত দুনিয়াটা একটা বাটের খেলতে মতো বাতের একটা বস্তন যখন আমরা বাস পেতে তো সবার সামনে যে বর্তনটা থাকে প্লেটটা থাকে ওই প্লেটটা যেকোনো কোনো কষ্ট হয় না আজকের দুনিয়াটা আল্লাহ আর সমস্ত মানুষগুলো ওই বর্তমান ভাতের মতো একশো দুইশো চারশো হাজার দশ হাজার বিশ হাজার এক লাখকে যদি আল্লাহ হুকুম করে একসাথে তাদের ভোগ নিয়ে যাও আজকা দুনিয়াতে বিশাল তো সবার কালেক্ট করতে আল্লাহ ইস্তানের হয় না যে আগ্রাহী একটা রেস্তা আল্লাহর সৃষ্টি তার সামনে আজটা দুনিয়া একটা বর্তমানের মতো বড় আর ওই রেস্তাটা যে পায় আল্লাহ কত বড় ওইটার থেকে আমরা আইডিয়া করছি আমরা আল্লাহ কত বড় হ্যাঁ সন্ধ্যা সেরেস্তা আছেন মিঠাই দাঁড়িয়েছিলাম ওনার সম্বন্ধে আজকে কেতাবে যে দুনিয়ার মধ্যে ফলভাগের চেয়ে জলভাগ অনেক আমরা জানি সমুদ্র সমুদ্রদী নালা যা কিছু আছে ওনার মাথাটা এত বড় সমস্ত দুনিয়ার সমস্ত প্রাণী একসাথে যদি ওনার মাথার মধ্যে রাখা হয় তাহলে একটা কোটাও নিচে আসবে না এত বড় মাথা মিটাইল আল ইসলামের না মিটাইল আলাহ ইসলামের তখন বলা হচ্ছে যে ওই মিটাইল আল ইসলামে যার মাথা এত বড় সেই সেরেসটা কত বড় হবে আর সেই সেরেসটাকে যে পয়দা করছেন যা খালিদ আর মালিক আল্লাহ কত বড় অপেক্ষায় দাঁড়িয়ে আছেন সিংহা নিয়ে যখন দুনিয়াতে একজন আল্লাহ वाला আল্লাহর সাথে তাল্লুকানা মুসলমান কেউ বাড়ি থাকবে না তখন আল্লাহ হুকুম করবেন ইস্তাফিল সিংহাদ সুদাও তিনি যখন সুদিবেন এত বড় শক্তি আসমান ফাইটে যাবে পাহাড় উড়ে যাবে ওই ফেরেস্টার সমস্ত শরীরে কত বড় শক্তি আছে আর ওই ফেরেস্তারে যে সৃষ্টি করবেন আল্লাহ আল্লাহ কত বড় সেটাই হল আল্লাহ এই সমস্ত সেরেস্তাদের সর্দার যাকে বলা হয় সৈয়দুল সমস্ত জিব্রিলাম যে ওহিনিয়া ইসলাম এবং সমস্ত নবীদের কাছে ওই জিবিলামকে হুজুরে পাঠ করলে আল্লাহ ইসলাম জীবনে তিনবার আসল স্রোতে দেখতেন একবার বলছেন যে ইব্রাহিল তোমার আসল স্রোতা দেয় উনি কোনো সময় দায়িত্ব বিরাজ ইভিন্ন স্রোতে উনি আসতেন আরো যখন তখন সাত জমিনের নিচে সারাতে পৌঁছে গেছে এত লম্বা বিজয়ী একটা ডানা উনি খুলছেন রাস্তা পূর্ব দিকটা ভরে গেছে আরেকটা ডানা খুলছেন পশ্চিম দিক ভরে গেছে দুটো গানাতে আটটা দুটো গানা মানে উইংসার দ্বারা আল্লাহ কত বড় এখন এই আল্লাহর বরফ তো আমার মধ্যে আগে কি করে যখন আল্লাহর বড়াই খুব বেশি বলবো আর শুনবো হ্যাঁ আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সমান কেউ নাই আর দুনিয়ার নিয়ম তার আদেশ বিদেশ মাইনে চলার সকালে স্কুলের মধ্যে হেড মাস্টার অথবা হেডমিসিপাল বড় হেড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার বড় একটা দেশের মধ্যে প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট বড় তার গুপন সবার উপরে চলে তাকে সবাই ঠিক আল্লাহ যে কত বড় আল্লাহ হচ্ছেন যদি সে প্রবাস প্রকার করে আল্লাহ মাপকে নেবে আজকে আমাদের সব জিনিসের বরত্ব দিলে দুটা গেছে শুধু আল্লাহর বড়াইতেই নাই জন্য আল্লাহর হুকুম রেসব বিছনে রাখি আর দুনিয়ার বরৎস আছে দুনিয়াটাকে সব করে সামনে রাখি ঘিরে নিচ্ছে আল্লাহ রহমত এই হালকা থেকে ঢেকে নিচ্ছে সচিনা অনাবিক শান্তি এখানে নাজিল হইতেছে আর সেরেস্তারা আল্লাহ সেরেস্তাদের সামনে গর্ব প্রকাশ করতেছেন আপনাদের বর্ষার কারণে বর্ষাটা সাধারণ জিনিস না তখন আমরা যে জিনিস শিকার জন্য আল্লাহর হবে। যাতে আমি সর্বাবস্থায় আল্লাহ আল্লাহর নদী মোহাম্মদ রসুলা সেই জন্য বলা হয়েছে এরপরে কি বলা হয় আর সাদু আল্লাহ ইল্লাহ আজান যে শোনা শোনা হয়েছে লেডিতে নিউবর্ন বলা যে আল্লাহ বড় তার থেকে সত্য হেডমাস্টার বা হেড মিস্ট্রেসের সাথে যদি তার একটু ভালো সম্পর্ক থাকে বলি ঠিক আছে আমি করে নেব হ্যাঁ প্রিন্সিপালের সাথে সাহেবের সাথে দেশের মানুষের সাথে যা কারো সম্পর্ক গড়ে ওঠে তো দুনিয়া যে কোনো কাজ দুনিয়ার আমরা দুনিয়া লাইনে একটা নদীতে দেখা যাইতে পারে তো আল্লাহর সাথে যদি কত সম্পর্ক যায় আল্লাহ সব কিছু করেন আল্লাহ সারা উৎস করতে পারে না এই আল্লাহকে যদি আমি আমার হাসতে পারি রাজু সন্ত্রস আমার আর কত দরকার আছে যার কন্ট্রোলে পুরো দুনিয়া আসমান জমিনের সমস্ত জিনিসের কন্ট্রোল যার হাতে আল্লাহ থেকে হওয়াটা মনে করা যায় আল্লাহ করেন আল্লাহ সারা কেউ করতে পারে না আল্লাহ জবরদস্ত ফুটবতওয়ালা আল্লাহ করার জন্য কারোর মুখ আল্লাহ মানুষ বানানোর জন্য মা বাবার মুখ আদম আল ইসলামকে মা বাপ ছাড়া শুধু হুকুমের দ্বারা আল্লাহ পয়দা করে নিতেন মা হওয়া কে আদম আল ইসলামের পয়দা করে নিচ্ছেন ঈশা আলহ ইসলামকে বাপ ছাড়া ময়ূরম আল ইসলামের গর্বে পয়দা করে নিতেন যেমন উনি পয়দা হইতেন গবেষ্যার সাথে সাথে লোকেরা মৈরম আলাহ ইসলামকে ব্লেম করা শুরু করলো যে ময়রম কি করলাম তুমি তোমার খান্নারের মুখকে কালো করে দিলা তোমার কোনো বললেন সবাই আসতে চলে গেছে ওই মাত্র নবজাত্র সেই কথা বলে হ্যাঁ আল্লাহ বহরত বলা আল্লাহ বাচ্চা পাই কথা বলে সব চিনতে পারলেন আল্লাহ বাচ্চারাও সায়া করতে পারেন এই সমস্ত হচ্ছে আল্লাহের মধ্যে আল্লাহ করেন আল্লাহ কারো মুখা থেকে না আল্লাহ কিন্তু আল্লাহ পাক দুনিয়াটাকে একটা নিয়মের ভিতরে চালাইছিলেন ঠিকছে না এখন যদি কেউ বলে যে আল্লাহ সব করেন বিয়ে শাদি না আর সে আল্লাহকে শুধু আয় করলো যে আল্লাহ আমাকে এক সন্তান দান করেন আল্লাহ কোন দিন দেবেন না না এখন কেউ বাচ্চা চাইলে করতে হইবে থেকে সকল চাইলে দ্বারা হবে না হালতাল হবে ব্যবসার দ্বারা সে হবে। এই সব কিছু হইল আল্লাহ কাকে এখন কাকে আল্লাহ দু শান্তি দিবেন তাকে সফল কাম করবেন আখারাতে সফল কাম করবেন আর কাকে আল্লাহ পাক তাকে করবেন সেটার নিয়মটাকে সেটা জানা দরকার কি করলে আল্লাহ রাজু সন্তোষ হইয়া আখারাতে সফলতা দান করবেন আর কি করলে আল্লাহ পাক নারাজ হইয়া যিনি আখারাতে গর্বার্থী দিবেন সেটার নিয়মটাকে সেটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের জন্য জন্য যারা আসবে তাদের জন্য একটা রাস্তা বিকল্প নাই কোন অল্টারনেটিভ নাই তা সদাক মোহাম্ম রস ওই আল্লাহ আল্লাহকে আগে সন্তুষ্ট করতে পারবে এক নদীর শরীর আবার আর কিছু নাই কোরআন আল্লাহ বিভিন্ন জায়গায় ঘোষণা করতেন তারা কুমতি রসৌলিনা নদী সুলাইসলামের জীবনের মধ্যে তোমাদের জন্য সবচেয়ে সুন্দর আদর্শ রয়ে গেছে এখন কানিয়া ভুইতে হলে আল্লাহ আল্লাহ আল্লাহকে চিনতে হইলে যে শিকারীটা নিয়ে আসেন সেটাকে আমাকে মেনে চলতে হবে এরপরে বলে আয় আল্লাহ আয় আল্লাহ এখন এই বাচ্চা বালি হেনি তার কি এখন নামাজ পদলে গেছে কিন্তু এখনই তার কানিটা শুনাই দেওয়া হচ্ছে যে তোমার জীবনের উদ্দেশ্য দুনিয়াতে আশার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আদেশ নির্মান চালাবে আল্লাহর সর্বপ্রথম এবং সর্বপ্রধান রুকুম হচ্ছে নামাজ যে নামাজকে কায়েম করলো সে দিন ইসলামকে কায়েম করলো যে নামাজকে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে দিল যে পাঁচত্ব নামাজ পাবন্দাকে রক্তমত করবে আল্লাহ নিজে দায়িত্বে তাকে ব্যস্ত দান করবে নামাজ করে একটা লোক আল্লাহর নেতৃত্ব লাভ করতে পারবে নামাজের মধ্যে আর নামাজ এমন জিনিস তার যে কোনো সমস্যা আকারে নামাজের দ্বারা সমাধান করবে আর নামাজ শব্দের অর্থ হইল সফলতা টপের ভোট দ্বালায় ইহকাল পরকালের যত রকমের সফলতা হয়েছে তারে ইজ্জত শান্তি সব এই শব্দের নামাজের আসবে সেই জন্য সেই নামাজকে নিজেও নামাজ পড়ব ঘরের মধ্যে কোন বে নামাজি থাকবে না নামাজ পড়ে একটা লোক আল্লাহ নেতৃত্ব লাভ করতে পারবে নামাজের মধ্যে বরখস্ত হয়ে গেছে আর নামাজ এমন জিনিস তার যে কোনো সমস্যা দুনিয়া আকারেদের নামাজ দ্বারা সমাধান করবে আর নামাজ আলাল শব্দের অর্থ হলো সফলতা ভোট দ্বালায় গৃহকাল পরকালের যত রহমের সফলতা হইতে পারে ইজ্ল শান্তি সব কিছু এই শব্দ নজর আছে সেই জন্য সেই নামাজকে করতে নামাজ করবো মধ্যে কোন বেনামাজে না আগাম দিয়ে বলা হচ্ছে এটা দুইটা কাজ বুঝে দেওয়া হচ্ছে বহ দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়ে যাও তাহলে তোমার জীবনটা খেলাধুলা করা লোহ লাভ পুরাণের কথা বলা হচ্ছে জান্লা কে চিনা নদীকে চিন্ন না কি উদ্দেশ্য আল্লাহ পাঠিয়েছেন জানল না তার খেলাধুলার মতো এই লোকগুলা হচ্ছে জানুয়ারের উদ্দেশ্য না চিনলো আল্লাহ কাজ আল্লাহ না বলে যারা বোধ জন্তুর মতো অধম হয়ে যায় উল্ ইতাকালাম বল হুমাবো একটা কুকুর মনীষকে সে চিনবে তা মাছ চিনবে তার সেই ফুল হবে আর একটা মানুষেরা হয়ে যদি না সে কুকুরের কিন্তু এরা যখন কুকুরের হালকি মান সারাদ থেকে যাবে কোরআন সাইফেলা করেছে জন্তু জানোয়ার গুলাকে বদলা দিয়ে আল্লাহ যখন হুকুন করবেন মাঠি হয়ে যাও তখন এই বড় বড় লোকগুলা বলবেল্লা দুজকের অগ্নি তৈরি করেন নাই এই মানুষের জন্য হাওয়া বাতাস হ্যাঁ পানি আর জমিন আপমান আর চন্দ্রসূর্য সবকে ব্যবহার করি আল্লাহরই নাফতমানি চললো দুনিয়াতে একটা দোকানে কেউ কাজ করলে অফিসে কাজ করলে দশ হাজার পাঁচ ডলার দিলে আমাদের মধ্যে একটা দোকানের মালিক তারি ইাড়াই চলতে হয় অন্য কি চলতে হবে না এই সমস্ত কিছু ব্যবহার করে আল্লাহ বলতেন অল্প কিছু আবেদন দিয়ে ইসলাম সেটা কি অভিনয় করে একটু যাও আমার একটু জেলখানা আছে দুদক সেটাকে তোমার ঠিকানা হবে আর যারা ওই অল্প সময় জীবনে আল্লাহর আদেশ অন্যান্য তাদের ঠিকানা হবে বৃহস্পতি মজার জায়গা ওই যে বলছিলাম বেহস্তম জায়গা দুনিয়া হলো জিনিস হইল নিম্ন মানের আর জাননাতে সব জিনিস উচ্চ মানের হ্যাঁ দুনিয়াটায় নিজের ঘর আছে একসাথে যদি এক সপ্তাহ এক মাস যদি ঘরটাকে ক্লিন না করে তো নিজের ঢোকাই নাক বন্ধ করতে হবে বদু আসছে কিন্তু বৃহস্পের গোলগোলা গুলা হচ্ছে এবার ক্লিন একটা আর মাঝে যে সিমেন্টের জায়গা সেটা হল ফ্র্যাগরেন্স হবে মোচকার আম্বর আর ট্রান্সপারেন্ট হবে বিচলের থেকে বাইরে সবকিছু দেখা যাবে কাবার ক্লিন কাপড় একবার করলে জীবনে আর কোন সময় ধৈর্য হবে না ওখানে ওয়াশিং মেশিন নেই দরকার নেই তো বেহ সব জিনিস হচ্ছে উচ্চ মানের আর দুনিয়ার সব জিনিস নিম্নমানের আর এখানে হচ্ছে নমুনা এখানে হচ্ছে খাজানা এখানে আজটা এক টর মালিক যদি কেউ হয়ে যায় আমি যে মার বললাম যে সব যাবে দুনিয়ার থেকে দশজন বড় হবে ওইখানে তো খাজানা আল্লাহ পাকেছেন এখানে নমুনা ওই জন্য তৈরির জন্য আল্লাহ রব্বলি সব আমাদের এখানে অল্প সময় জিন্দিকে দান করছেন তো কম কাগজ না। আর আল্লাহকে কেনার পরে আল্লাহ মাইনে বলাম বললাম যে সবচেয়ে পয়লা হুকুম আল্লাহের নামাজটা তার জন্য কি করতে হবে এই পব্লিকে হুজুরে পাঠকালে আল্লাহ যেভাবে ওহম্মদকে ট্রেন করতেন হ্যাঁ যেভাবে ওনাদের ট্রেনিং দিতেন তো ওইটা নকল করা একটা বহু বড় জবরদস্ত আমল হচ্ছে তালিম দুইটা লাইনে একটা আমল করলে কি লাভ আর আমল না করলে কি ক্ষতি এই দুইটা লাইনে দুটা হাদিস জমা করতেন ঠিক আর কোরআনের আয়স গুলো এটার মধ্যে জবরদস্ত মূর এই তালিমটা যদি আমরা করি যেরকম ভাবে বাজারে গেলে জিনিসপত্রের দাম বোঝা যায় তাহলে দাম কত মাছের দাম কত গোচ্ছের দাম কত ঠিক তালিমের হালকাতে বুঝে বোঝা যাবে দাঁড়াইয়া এক এক একটা খরচের বদলা এক নেকি পাওয়া যায় আর হাসপাতালের গাড়ি এক নেকের জন্য মা অস্বীকার করে দেবে বাপ অস্বীকার দেবে কেউ নেকি দেওয়ার জন্য তৈরি হবে না তো ওই যদি আমরা জানি তো আমাদের আমাদের আমল করার ফাইতে হবে যে জির করে তার দিন হচ্ছে জিন্দা যে জিকির করে না তার দিন মোর্দা যারা বেশি বেশি জিকির করবে তাদের দু তাদের দিকে আসে আল্লাহ দ্বারা আল্লাহরণের দ্বারা বিদেশ শান্তি আছে আজকের দুনিয়ার সব লোক এই দেশ আপনারা যে দেশে না এই দেশ সব সময় প্রমাণ করি প্রফেসরদের কাছে ইউনিভার্সিটি প্রফেসরদের কাছে আর তারা এটা সবাই নেয় আমাদের বাংলাদেশের আমাদের রিক্সাওয়ালা ধরে রিক্সাওয়ালাকে চাটাইয়ের মধ্যে শুইতে দেওয়া হয় আর হ্যান্ড টু দিনে আনে দিনে খায় এখন ওই চাটাই চার আছে তার পিঠা লাগতে পারে না সরাস নেওয়া শুরু করে দেয় নাকে ডাকা শুরু করে আর এই দেশে সবচেয়ে পার্সন যে আছে তার কাছে যান দেখবেন তার মোস্ট মডার্ন কমফোর্টেবল বেড আছে মানে কিন্তু এই সবকিছু ওয়ার্ল্ডলি এভিন থাকার পরে সবচেয়ে মোস্ট আনফর্চুনেট আমরা ওই কোনদিন দশ বছরে একজন আত্মহত্যা করতে কিন্তু এটা তোমেন্ট ঠিক কেনা তো মানুষের কোন সময় মেরে দেয় সুইসাইড করে আত্মহত্যা করে কিন্তু এটা এই দেশে এই সমস্ত দেশের সত্য বেশি সাথে শান্তির আল্লাহ কোন সম্পর্ক রাখার নেই আমাদের যেটা বিপ্লিতে যে থাকে তারা সবাই তারপরে যে সমস্ত বাচ্চা সারা বলে দাদিময় মানুষি নাকি সেরকম অবস্থায় শিক্ষায় শুধু ছোট বাচ্চা দেবে দেখো মা বাবার আগে ছিল না মা বাবার যদি বাদ্য সাল মেয়েরা দেখে তাহলে একটা কবুল নকল হজের সাব লেখা হয় সে সারিদিকে আমি যদি দুইবার দেখি দৈনিক আমাকে তাহলে দুইবার না তুমি যদি একশোবার দেখো তাহলে একশোটা নফল হজর সব কারণ আল্লাহ বকিল না আল্লাহ সাজানো মা বাবার এখানে কি হচ্ছে মা বাবা আসবে আর শিখাবে স্থানীয় শিখাবে ওইগুলা এই জন্য আমি যে কথাটা বলছিলাম তালিমের হালকা লাগলো তালিমের হালকার মধ্যে সব কিছু নামা ঝুঁকি ঝিলাম ওইটা আমাদের শিখতে পারবে একটু ধান আল্লাহ দাম সুলেমান আল ইসলামের সেই বাচ্চা বাচ্চা বেশি দাম কারণ এটা সব সময় বাকি থাকবে সুলমান আল ইসলামের হয়ে গেছে সেই জন্য আমলের দাম ঘটবো কালিমা বেশি সব এমনভাবে আমরা মেহনত করব। এই আমল বিভিন্ন খোঁটা বাচ্চার নিচে সবগুলা থেকে প্রতিবেশ আর না করলে কি তাহলে আমার আছে যে একটা লোক যদি যাই না সিনেমা ছেড়ে দেয় তা এতটুকু ক্ষতি হইল তার দিদি বাচ্চা বন্ধ লোক যা সব যদি নেওয়া হয় আর সে একা জঙ্গলের খারাপ থাকে তার যতক্ষতি হল এক অক্ষ নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার দুর্গতি একজন বের মাজুদ একটা ঘরে থাকে তার জন্য যে দুর্গন্ধ নৌশোক আসবে সেটা চল্লিশ বছরে কারা করে নেবে যে ঘরে বেনামাজি আসছে নাচারা সাত বছর হইলে তাদের নামাজের হুকুম করা হবে দশ বছর হইলে তাদের নামাজের জন্য তন্দি করা হবে যাতে কোনো বেনামাজি হবে না সেইভাবে সবাই পুরানো পাঠ্য শিখবে নদী সেই বলে পড়লো কোরআন অনুযায়ী সে জিন্দি কাটাইলো একটু বড় গৌরব দুনিয়া চার কিছু না ওদের গর্বের জিনিসটা কথা তো সবাই যাতে কোরআন সেই সুন্দরভাবে করতে পারে তার চেষ্টা করা আর ও জানা যারা কোরআন করতে পারি করে পড়া আর বলা হচ্ছে সকাল বেকালে সবাই যাতে আল্লাহ বললাম করলে দিল জিন্দা থাকবে সাথে আসমানে চলে যায় আর সে চতুর্দিকে গাছ করিয়া ওই বন্দা সম্বন্ধে আল্লাহর সামনে ঘোষণা করে আলোচনা করে বিভিন্ন সকালে একশোবার এই তসবিটা আর দুরস্তরীরা একশোবার একবার দুরুশি করলে একটা রহমত আছে তার লাগে না আর আমরা চলতে ফিরতে উঠতে বসতে চোখের দ্বারা মতের দ্বারা গুণা হয়েছে সেই কিন্তু আল্লাহ গুনাকে মাফ করা এত করেন যে অনুপাতের সাথে নাদামাদের সাথে অজ্য হয় মা ঠপ লাগানো একদম কাম্ডা শুরু করে আমা বলে আউ ও করে কামলা শুরু করেছে পায়েছে আমাকে মাছ করে দেন ক্ষমা করে দেন তো মা আরো মায়ের খুব সারা একদম কুলে নিয়ে তোমার শুরু করেছে ঠিক আছে আল্লাহ সব মায়ের বেশি মোহ্বত করেন বন্দা বন্দীকে তো সকাল বিকালে তিনটা তসবির প্রত্যেকটা কাল উঠা বসা খাওয়া দাওয়া চলা পেড়া আল্লাহ নবী শরীর মামলি জিনিস না আল্লাহ বলতে পুরানো নবীকে ঘোষণা করে বলে যায় যে যদি চাও যে আল্লাহ তোমাকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালো রাখবেন তোমাদের সমস্ত চব্বিশ ঘন্টা যত বেশি নুরানি আর পাকি যা শূন্যত খাওয়ার মধ্যে একটা কোন পয়সাও লাগে না সময় লাগে না হ্যাঁ সত্যি যেমন একটা সুন্নতকে চিন্তা করলে একটা শরীরের সব আল্লাহ পাঠদান করলেন এছাড়া আরো অনেক তবে কতটা কাজ আমি বললাম যে তালিমের দ্বারা উৎসাহিত করে সবাইকে কি করবো ঘরে যাতে কোনো বেনামাজি না থাকে সবাই নামাজ পড়বে সবাই কোরআন পাঠকে শিখবে এবং সকালে কোরআন এর শিলাঘাত করবে সকালে আল্লাহের জিকির করবে আর প্রত্যেকটা কাজ নদীর সুন্দর হ্যাঁ এইগুলো তো আমার নিজের পড়ার কাজ এরপরে যারা ট্রেনিং পাইছেন শাহবাদের মেলু পুরুষদের জিন্দগিকে আমাদের সামনে রেখে আস আমাদের আনতে হবে এই উমতের তিনটা কাজ একটা হচ্ছে দীন ইসলামকে শিক্ষা করা দিন ইসলামের উপরে আমল করা আর দিন ইসলাম যাতে পর্যন্ত বাকি থাকে তার জন্য চেষ্টা করছি সুনানো আলী দাওয়াত তিনোটা কাজ এই উম্মতের দায়িত্ব পুরুষ মেলো সবার আর হুজুরে পাচ্ছিলাম যখন এই দাওয়াতের কাজ শুরু করলেন যেরম ভাবে পুরুষেরও ঠিক ওইরকমভাবে মেয়ের কাছে আরো বেশি ওনার সঙ্গে হয়েছেন এবং সাহায্য করতেন আবুগুলো পুরুষদের মধ্যে সর্বভাবত মুসলমান হন ঠিক না আর মধ্যে এখন হুজুরের মিশনে কাজ করতে গিয়ে আবু বকর অনেকগুলো ছিল অবস্থা আছে বাবুদের কাটা দিয়ে বোতন লাগিয়েছেন আসমান থেকে আল্লাহ ডিগ্রি লাগে যাকে শুধু নদীদের কাছে ওনার কাছে সালাম দিয়ে পাঠিয়েছেন আর বলছেন যাও আমার নদীকে বলো আবু বকরকে জিজ্ঞেস আমি তো আবু বকরের এরম আর করছিল না কেন তাহলে আমি এই জন্য কাটতেছি তোমাকে যখন আমি বিবাহ করেছিলাম তুমি এত ধনে আর এখন তোমার এই হারতে মৃত্যু হচ্ছে আমার কাছে কাতনের কাপড় পর্যন্ত না তুমি এত বড় করবানি মৃত্যু দিনের জন্য এদের আমি কাটতেছি তিনি বললে আমি যা এটার জন্য আপনি চিন্তা করেন না আমার মরার পরে আমার শরীরের ইসলামের মধ্যে স্বর্গপথম যে শহীদ একজন মহিলা আপনার নাম শুনছেন সুমাইয়ারি আল্লাহ আবু জাহদ করে দিয়েছিলামের মধ্যে স্বর্গপথম শহীদ দিয়েছেন একজন মহিলা ঠিক না আর মহিলা এত বড় জবরদস্ত দুইজন আপনার শুনছেন আমরা এখন পব্লিকে বলা হয় সত্যি ঘর থেকে একজন লোক চারজন নতুন আল্লাহ রাস্তা দিন স্থান শিখবে আইসা ঘরে দিন চালু করবে ঘরের মধ্যে একজন পুরুষ যাবে আমরা বলি কিন্তু খানসার বেলাহ এক বাবার সন্তান তোমার বাবার আমার কোন সাহান করি নাই তো কালকে এটা ভাবে দুঃখন সাথে মোকাবেলা হবে ইসলামের মসলা হয়ে গেছে তোমরা একের পর যাবে আর আল্লাহর জান জন্মিয়ে দেবে চারজন বেটার হয়ে হ্যাঁ চারজনের লাশ যখন সামনে আসছে আমি আমার তার বেটাকে আল্লাহ দিনের জন্য কবুল করে কত বড় কোরবানির পরে দিনের স্থান আপনার আমার সাথে পথে বলা হয় তিন রকমের কোরবানির তারা আল্লাহ দিনের স্থানকে চিন্দা করে আর ইনার সম কুর্ণী দিচ্ছেন মহ হাজার কুর্ানী দিচ্ছে ইসমাই কোর্ণী পর্যন্ত ওনাদের নাম রেলা বোলা রাখছেন হয়নি দুই বছর থেকে মিলিয়ন থেকে প্রতি বছর সাজে যায় হজে গিয়া ওই আম্মাজান মা হাজরাক কোরবানি দিয়ে যাবে দৌড়ছিলেন একটা লোক নজর আছে নাই কিন্তু পাহাড়ে দৌড়দৌড়ি করা কোনো নাকি ওই জাল্লার বান্ধি কোরবানি দিয়েছিলেন এটাকে স্মরণ করানোর জন্য আত্মা দুনিয়ার বড় বড় পীর বুজোর যারা আসবে যদি না করে তাহলে দৌড়াদৌড়ি না করে পাহাড় মার আম্মানের আল্লাহরি তাদেরকে তাদের আনেওয়ালা বংশধরদেরকে কেমন পর্যন্ত আল্লাহ চমকানোর ফেসলা করবেন বংশ আল্লাহ কেমন পর্যন্ত চমকাই দিচ্ছেন এই আমার মাধ্যমেরা এই मस्जिदे गई दावत लगाई बाधा दीरा तो शैतान जाल साफ हादी दिन क्या बाधा दीबेना तो शैतान जाल घटना लबाएंग सफर पर आकार करते हैं ये घर के बच्चे इमरान ने তো পর্দা করে আমি ভিতরে আসবো একটু দেখেন যে বেডের সাথে পিট লাগানো আর হাসান হুসেন দুজনে কাটতেছে সজুদ হাসান হোসেন আর হোসেন গেট নিলেন জিব্বা বার করে দিনের শোষা শুরু করছেন ঠিক না খাওয়ার কিছু নাই নদী ইসলাম কোনোদিন কোন ইতিহাসে পাওয়া যায় নাই কোনোদিন বলছেন যে দেখো আলী তোমার কাছে আমার কলেজার চোখরা একটা এরকম ভাবে থাকে আর অবস্থা আমার নাতিরা এই অবস্থা আমি যখন যে শুরু করছে তুমি কি কোনদিন কোথায় কেউ বলতে পারে না কোনও কোরবানি দিয়েছেন বাচ্চারাও কুরানি হইতেছে উনি নিজেও কোরবানি বর্তমান আমাজানি দিয়েছেন এই জন্য আজকের জমানায় যারা নিজের পুরুষদেরকে জন্য যা কষ্ট আসবে আজকে তো বোকা থাকা আসবে না ছেলেবেলেরা ঘোকা থাকবে না কিন্তু যে কষ্ট মা বোনেরা করবে তোরা ওই কষ্টের বদলা আল্লাহর ইসব হাসরের দিন মানে ওই মা বোনদের হাসর আম্মাজানা জেলার হাসপাত্র এই জন্য আজকের জমানায় যারা নিজের পুরুষদেরকে আল্লাহর ব্যর্থ দেওয়ার জন্য যা কষ্ট আসবে তো কিন্তু যে কষ্টেরা করবে ওই মা বোনদের হাঁচর আম্মাজানের সাথে পাবেন ছেলেপেলেদের হাঁচর হাসান হুসেন সাথে হবে ওটা তো বড় কথা আর যারা হাসর তাদের সাথে যারা চলে যাবে आत्मार अभी जायरून मे लोक पाठाई आनी पुरुष मे लोक सबार नदी आ এবং এই পুরুষ লোকেরা জুমান নামাজে গিয়ে নামাজ করে এত বেশি চাপ পায় জানাজার নামাজ করে এত বেশি তারা চাপ পায়ামাজ করে জমাতে তারা এত বেশি চাপ পায় জেহাদ করে তারা এত বেশি চাপ পায় আর আমরা ঘরে বসে বসে শুধু তাদের মালে পাহারা দিই সন্তানদের দেখভাল করি আমরা কি অবস্থা এই প্রশ্নটা সমস্ত মেয়ে লোকেরা আপনার কাছ জানতে চায় এত খুশি হয়েছে তারপরে জিজ্ঞেস করেন এই মেয়ে দেখো আর বন্ধের কাছে বসে হয়ে যাও যে সমস্ত মেয়ে লুকেরা তাদের পুরুষদেরকে দিনের কাজে বের করবে আর দিনের কাজ করতে তারা খুশি থাকে আর পিছনে সমস্ত জিনিসের হোক করবে ওই সমস্ত মেয়ে লুকেরা গড়ে পুরুষেরা জেহাজ করিয়া আর এই যত আমুল তুমি বলতে সবকিছু করিয়া কষ্ট করিয়া কোরবানি দিয়া যারা সব পাবেন ওই মেয়ে লোকেরা ঘরে বেসা তাদের সমান সমান আসান করে জন্য সব রয়েছে এক বড় দায়ী আত্ম দুনিয়াতে যানমাল করছে দিনস্থানের জন্য जिजार दे, बंदी आनिया कर लगे आगे चले आसला সে জবাব দিদি আল্লাহ তোমার শান্তির জন্য তোমার স্তর জন্য যেহেতু আমি রাজি থাকতাম খুশি থাকতাম তোমাকে আমি উৎসাহিত করে পাঠাইতাম সেজন্য আমাকে আগে দাখিল তোমার খুশির জন্য তোমার জন্য তোমার জন্য এই জন্য আমার মা ভূমিরা অল্প সময়ের জীবন টাইম বেশি নাই আরো জরুরি ছিল মা বোনের ভিতরে যে দিন থাকবে তারপরে ডাক্তার সন্তানদের সাথে সন্তানদের সবচেয়ে প্রথম মাদ্রাসা বা স্কুল হচ্ছে মার্কুল মার ভিতরে যা থাকবে সেটা সন্তান কেন তা আমাদের মাদের মধ্যে দিনস্থানের কমিয়ে আসছে উনিশ পারার হাতে কথা নিয়ে জানা গেল উনার রাম্মা জান হাতে যাচ্ছিলেন সাপ না পাঠাইবার সময় কাজ কারবার করার সময় ওই কোরআন করতে থাকতেন ওই কোরআন শুনে শুনে পাঁচ বছরেই ওই ডাক্তার উনিশ পারার হাতে দিয়ে গেছে। উনি কাদাকি শুরু করছেন আল্লাহর কাছে খালি পাঠতেছেন যে আল্লাহ তুমি আমাকে সন্তান দিচ্ছিল আমি আশা করছিলাম তার কোরআন হাদিসের খেদমত নিবিস করবে আর কি তাকে অন্ধ করে দিলেন তার সত্যটা ফিরে যায় দেখেন আল্লাহর সাথে কত সম্পর্ক একজন মেহলুকে কাঁদতে কাঁদতে স্বপ্ন দেখেন ইব্রাহিম আল ইসলামকে ইব্রাহিম ইসলাম বলতেছেন ইয়ে আল্লাহর বান্দি তুমি আর কাজ না তোমার আল্লাহ কবুল করে নিয়েছেন তোমার ফেলে সক্ষে সক্ষে আল্লাহ ফিরে এসেছেন ফোন থেকে উঠছেন দেখেন যে আবার ভালো আর না তখন ওই আপনার আগে ইন্টার কাল হয়ে গেছে উনি নিজেদের নিয়ে হাদিফ হয়ে গেছেন এরপরে সবচেয়ে বড় কিতাব কোরআনের পরে সবচেয়ে বড় কিতাব যেটা সেটা হচ্ছে বোখারি শরীফ হ্যাঁ এই বোখারি শরীফ আজকের দুনিয়াতে যা পড়ানো হচ্ছে এই সব বোখারির সব একা ইমাম বোখারিতে চলছেন আর ওনার নাম বোখারির সব আর সব স্বাদ মায়ের সবচেয়ে বড় শিক্ষা হবে আজকের যেমন বিশাল এই পবলিকের কাজ যার দ্বারা চালাইছেন দুইজন মেহরুকে টিকিরের দ্বারা আল্লাহ কাজ হয়েছে একজন হল হ্যাঁ নিদি মানে নানি আর ওনার আম্মার আর এমন জবরদস্ত হাতিসা উঠা বসা সব সময় কোরআন হিস করতেন মানে পড়তে থাকতেন রমজান মাসে প্রত্যেক দিন আটটা কোরআন একবার খতন করে আর 10 তারা পড়তেন মানে দিনে এক মাসে চল্লিশটা কোরআন এর ফতন করতেন একজন উমর গর্বেলা মনে অতন্ত্র আজ দুনিয়াতেই অমেরিকা সবাই সব্লিগের সময় মরম ঘুমেরা অল্প সময় জিন্দগী আপনারা খবর যে মরার পরে দেশ দেশ করে গেছে ওইটা তৈরি জায়গা মিস করে আগের জায়গাটা ওইখানে আত্মস্কলে কোনো কাজ হবে না এইভিন এটা কোনো না কোন পক্ষ না আমরা কয়েকটা জিনিস করে আর আমরা টেস্ট নদী আলমী বিশ্ব নদীর উন্মত আমরা বিশ্বাস করি যে আমাদের নদীর পরে আর কোন নদী নাই তখন এই জাহাজের কাজ কে চালাবে যে আমার পর্যন্ত সবার জন্য নদী যেভাবে সাহরাবের জামাত পুজো আসন তৈরি করে গেছিলেন পুরুষ মেহরুদ উনার কারণে মেহনত্রাম এই জন্য আজ পর্যন্ত আল্লাহ যত আদেশকে আমরা লঙ্ঘন করছি নবীন তরি কাকে ছাড়ছি এটা বড় বড় মহাত আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের সবাইকে গুণা বড় গুণাগুলা মাফ করে রাখবেন बाकी जीवन इरादा इच्छा कराते नदी का, का दान पुरुष मेहलोक जुआन बहुत छोड़ा दावत चालू बड़े मेहरबानी कराई क्या लगते आज कम भाव देखा जाए मेहलोक एक जो मेहलोक लागते स्वामी पाइलटर एक दिन जमा देखा लगन से जमेशलपोर्ट नहीं आम्बूजा मैंने कुरान पकटे एक सीटे पूरा कुरान खुटम कर আজাম দিয়া নামাজ করে সে হাওয়াই জাহাজের মধ্যে আর ওই হাওয়াই জাহাজের মধ্যে তালিম করে সবাইকে এড্রেস দেয় তুমি লন্ডন যাচ্ছ তুমি বাক্স যাচ্ছ তুমি সাংস্ক যাচ্ছ এইখানে গিয়ে সবজি সাথে মুলাকাত করো তো একজন পাইলট কারণে সেই স্থানের মধ্যে আসলো প্র্যাকটিস করতে আসলো আছে নম্বর টিক্সে এখন কিন্তু সবার কমায় নাই যিনি এরকম ভাবে আমাদের অনেক ঘটনা ইউরোপের মধ্যে আসছে একজন্যাগছে আর তার সন্ধানকে বদলাই করছে পুরো সন্দানের মধ্যে কম চলে যায় আজকে পরে আমরা ব্যার হয়ে যাই করি না আর ছায়ারও কোন থাকে না এই দুটা বড় পাবন হবে। এবং পর্দা করবে হায়া থাকবে তার মধ্যে আর স্বামীর থাকবে ওই মেয়ের সম্লাহ করবেন যে দরজা দিয়ে তুমি চাও সেটা দিয়ে ব্যস্ত চলে যাবে ঠিক না সবচেয়ে বড় হায়াদার খেয়েছিলেন একদিন মসজিদ চলছে হ্যাঁ তো আলী রাজুর রহমান বসা তুলে ভালো বসেছেন একটা তোমরা বলো গুণবতী সবচেয়ে ভালো কোন পরুষ দেখে নাই আর নাই তিনি যা বললেন যার উপরে সবচেয়ে বাক্যপতি আর সবচেয়ে ভালো গভর্নমেন্ট উনি যাকে কোন পরপুরুষ দেখে নাই আর যে কোনো পরপুরুষকে দেখে নাই সেই এটা আমার কলেজে যারা পর্দা করবে তাদের শান্তি বস্তি কিছু নাইনাদের ইসলাম শিক্ষা দেওয়া আমাদের কাজ ছিল কিন্তু আজকে আমরা নিজেরাইছি এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ইংল্যান্ডে এই কাজ শুরু হওয়ার পরে এখন মেয়েরা অনেক মেয়েদের আছে আলাদা ইন্টেজাম করে নিচ্ছে হ্যাঁ জায়গা জায়গা নামাজের জায়গা তৈরি হয়ে গেছে এয়ারপোর্টে নামাজ পড়ার জায়গা আছে হাসপাতালে কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে নামাজের জায়গা হয়ে গেছে ঠিকছে না আর মা বন্ধের মধ্যে দিন আসায় এমন ভাবে যে সমস্ত জিনিস ওদের আস্তর করে যে পেলাম না এটাই হোক হ্যাঁ আর ডিপ্রেশন আর এইসব আজকে মনে করি বড় জিনিস একজন লোক কতটা নেই একজন বড় শিক্ষিত লোক আমেরিকা থেকে আসছে বাংলাদেশে বাংলাদেশ ঘুরতে না তো শেষ হয়ে গেছে বাংলাদেশে কতটা কাগলাগার মানে ওই লোক না প্রথম বলে যে পপুলেশন কত ওই সময় এইটি মিলিয়ন হ্যাঁ কোড ছিল আট কোটি আট কোটি কতটা তোমাদের পাগলখানা আছে একটা সাবনাতে এখন একটাই আছে আমাদের তোমরা একটা দ্বারা কিভাবে চলো ওইটাও খালি থাকে এখানে আর এখন ওইটাই খালি থাকে তো যে দেশে কাগজ বেশি ওইটাই ভালো দেশ না স্বামী কর্মবাদ সাথে ডেয়ারের জায়গা এগুলো দেখবে ওরা দিক থেকে মনে করবে যেমন শান্তি হ্যাঁ ওইখানে নিউ ইয়র্কে একবার আমাদের সাথে মেয়ে লোক অপারে থাকে একটু জন মতো বলছেন তারা সাথে কেউ আলাপ করে না তো একজন সব কিছু আলাপ শুরু করলো যে আমার এই অপারেটর কাজ করি তারপরে আমি বাইক করে যাই বাজার করতে হয় তারপরে আমার স্থানীয় কাজ করে একদম ভাবে অশান্তির জীবন তারা তো দুনিয়াতে আমি তো সকাল সন্ধ্যা পর্যন্ত আমি না কোনো জিনিসের শুধু পাই বাজার বাজার করতে হয় এটা করছো এটা করতে যা করতে হয় তারপর ওইটার দাম আমরা বুঝি না যেহেতু আমরা ওইটা কাজ করি নাই এই জন্য আল্লাহ আমাদের কথা জানিয়ে সেই জন্য আপনাদের দ্বারা আল্লাহ বহু বড় কাজে আর মার পরে জীবনের জন্য তৈরি করা এটা মেহেদানি করতেন পুরুষদের করে চার মাসের জন্য পাঠান আমল করার জন্য মসজিদ আমলের জন্য পাঠান ওই সব আবার পেটে চলে আর কাছে হবে দেখবেন মুসিফর্মদার হবে দুনিয়া শুধু না চলে যাবে হ্যাঁ কিন্তু এরা যদি আলিম হয় মা বুমদের সাথে জমা মাঠামের সাথে যায় অনেক সময় তিন দিনে জমা যায় দশ দিনে জমা যায় ওদের জন্য নাম লেখান পরামর্শের সাথে ওদের যাবে আর এখন কথা হচ্ছে এইখানে আমরা আছি তখন আমরা সুযোগের থেকে সুজা চালিয়ে চলে এক লাখ টাকাটা দরকার জরুরি আল্লাহ রাজি করার কোন উদ্দেশ্য আর এখানে মসজিদ শেষ হওয়ার সাথে শুধু পানি পান করানো যায় অন্য খানা পিনার মজলিস লাগলি এত সব মজায়দার সাথে কথাগুলো পরে দিনের যে নূর বাজা হয়েছে একটু গোবদ করে ফেললাম জীবৎ কাকে বলা যায় একটা দোষাকে বেড়ে নিলাম চলে যে সমস্ত শৈতান বড় ডাকাত সেসব কিনে নিয়ে যায় এবং আমাদের বুজরা বলেন যে সোজা ঘরের থেকে এখানে আসবো আর এখান থেকে সোজা ঘরে যাব। যাওয়ার পথে অন্য কারোর কাছে মোলাকাত করব না এখান থেকে যা শুনলাম এটা পুরো আর এখানে কোন খাওয়া দাওয়ার থাকবে না হ্যাঁ আর যদি হয় করে এই জিনিসগুলো তালিম দিবে এইভাবে যেরকম রইলাম আমরা প্রত্যেক ঘরে যতজন বোন আসছেন এখানে সবাই যদি করে দেন যারা এখনো করেন নাই অনেক হয়তো করতেছেন যারা করেন নাই ঘরে নিয়ে যে তালিম pertenecen. নিয়ে তালিম করলি রহমত শেস্তান্তাবার দ্বারা যে ঘরে নামাজ হয় জিকির হয় জেলাওয়ট হয় তালিম হয় ওই ঘর আসমানের ফ্রেস্তাদের দৃষ্টিতে এইভাবে চমকায় যেমন জমিনওয়ালাদের দৃষ্টিতে আসমানের তারকা গুলো চমকায় আমাদের ঘরের সাজসজ্জা ডেকোরেশন হচ্ছে নবীওয়ালা নুরানি আমল দুনিয়াতে আর মারি জবরদস্তি আল্লাহন সবাই আমার শরীর সাথে দোয়ার সময় শরীর অল্প ভক্তের সাথে আমিন বলেন দেব শহীদ আর আমিনের যে দোয়া হয় সেটা আল্লাহ কু الله لك الحمد كله ولك الشك كله ولك الملك كله ولك الحلق كله يذك الخير كله وإذينك يرجع الأمر كله نسألك الخير كله ونعوذك من الشجع كله بسم الله الذي لا إله غيرك ربنا ظلمنا أنك سناه إن لم تغفلنا وترحمنا لنكونن من القاسرين ربنا لا تزيح قلوبنا بعض البيتنا لنا من لدنك رحمة إنك أنت الوحاق সমস্ত গুনা কথা আল্লাহ আমরা বহি আল্লাহ তুমি মাফ করে তুমি বসে মাফ করো কে পছন্দ করো আমাদের পুরো মধ্যে সমস্ত গুনা গুনা তো তারা মাফ করে থেকে বাঁচার প্রথিক থেকে বাঁচতে পারে না আমাদের আগে আগে আল্লাহ মৌতের জন্য ব্যক্তি ইন তৈরি করার জন্য দাও মতো তুমি আমাদের উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাও আর আমরা তোমার উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাইয়া তুমি আমাদের উপর ফসলা কর্ম তুমি যা ফাইসলা করবা তাই হলো তাকে কেউ রোখতে পারবে না কেউ দাধা দিতে পারবে না সাদা হাওয়া তুমি চালু কর্মকে তুমি ভ্রমণ করমাও বা তুমি খতম করমাও ঘরে ঘরে জিন্দা কর্ম দিনের দায়িত্ব আমাদের মুসলমান আছে তাদের নেওয়ার বানাও মা বাবার সুখের খন্ড বানাও আয় আল্লাহ আয় আল্লাহ যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করমাও যারা আমাদের সজন মা বাবরে ছেলে গেছেন মকান আমরা বেশিরভাগই জিনিসের উপরের জন্য চলতে পারি যান মাল প্রদান করে জিনিসের জন্য মেহনত করতে পারি আর যখন ফিরে যাই আমি আমাদের উপরে রাজি হয়ে যাও আর আমাদের জবানের শেষ কলমা হয়ে لا إله إلا الله محمد رسول الله اللهم إنا نفعل ذا من خير ما تعالك منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شرمت فعادك منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم وعنت المستعاد وعليك البلاغ ولا قول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العز سماع الشكر فسلام على المغسلين والحمد لله رب العزيز